আনা সিবনু মালিক হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন অতপর তিনি মিম্বরে আরোহণ করলেন এবং মসজিদের কিবলার দিকে ইশারা করে বললেন এইমাত্র আমি যখন তোমাদের নিয়ে সালাত আদায় করছিলাম তখন এ দেওয়ালের সামনের দিকে আমি জান্নাত ও জাহান নামের প্রতিচ্ছবি দেখতে পেলাম আজকের মতো এত ভালো ও মন্দ আমি আর দেখিনি কথা তিনি তিনবার বললেন